মানবতা সমাধান সসালামুকরুল্লা বরকম আলমিনাতসালামলা সঈদুলমুর সিন ও সলাতাম আল সহমদিন সহব আজমাইন ওমান সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফখর আলম সমসালামের উপর আমাদের তফসির হাব নম্বর তিরিশ থেকে মহানাল্লাহ এতে আল্লাহ ফখর আলমিনের যেগুলি সম্মানিত স্থান সম্মানিত কাজ এবং আল্লাহ ফাকরাবুল আলমিনের বিধিবিধান দিনের শরীয়তের স্পষ্ট এগুলির তাজিম সম্মানের কথা উল্লেখ করেছেন আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করেছেন জা আলিকাহ এটাই হচ্ছে হজ এর আগে হজের কথা বর্ণনা করা হয়েছে জা বলে সেদিকে ইঙ্গিত করা হয়েছে অমাই ইউ আজম হরোমাতিল্লাহ আর যেই ব্যক্তি সম্মান প্রদর্শন করবে আল্লাহ পাকের সম্মানিত অনুষ্ঠানগুলির হরোমাত হরুমাতনের বহু বচন হচ্ছে হরোমাত আল্লাহ পাকের সম্মানিত স্থান সম্মানিত দিনের বিধিবিধান আর সবগুলি আল্লাহ পাক রবুল্লা আলমিনের বিধি বিধান শ্রদ্ধা এবং সম্মানের যোগ্য এসবকে আল্লাহাক হরমত বলে আখ্যাতিত করেছেন তাহলে আল্লাহ ফাকর্বুল্লা আলমিনের পবিত্র স্থানের যে তাজিম করবে শ্রদ্ধা সম্মান করবে আল্লাহ ফকরব্বুল্লা আলমীর যে বিধিবিধান রয়েছে হজের হোক উমরার হোক আর অন্য কোনো হোক এগুলির যারা সম্মান প্রদর্শন করবে ফাহুয়া খায়রুল্লাহ ইন্দার রব্বি তার জন্য সেটা কল্যাণকর হবে মঙ্গলজনক হবে তার প্রতিপালকের নিকট অহিল্লা তলাকুমুল আনাম আর তোমাদের জন্য এই চতুষ্প জন্তু যেগুলি গবাদি পশু সেগুলিকে হালাল করা হয়েছে ইতুল্লা আলিক তবে তোমাদের সামনে যা পাঠ করে শোনানো হয়েছে এর পূর্বে একটি আয়াত নাজল হয়েছে যাতে বেশ কিছু হারাম পশুর কথা আল্লাপাক উল্লেখ করেছেন আর তা বিস্তারিতভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন সুরা মায়ের আয়াত নম্বর তিনে তারপরে আল্লাহ পাক রবুল আলমিন বলছেন ফজতানিব রুজামিন আল আহসান ওয়াজতানিব কৌলা জুর তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাকো অজতানিব কবলা জুর এবং মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকো এখানে আল্লাহাক রাব্বুল আলম দুটো জিনিসকে অপবিত্র বলেছেন একটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পুজো করা সে যে কোনো আকারে হোক না কেন এটা হচ্ছে বড় অপবিত্রতা শির্ক হচ্ছে সবচেয়ে বড়ো না আর সেটা হচ্ছে হৃদয়ের অপবিত্রতা অন্তরের না এই অর্থে আল্লাহাক ইন্নামাল মুশ্রেক উনা নাজাসুন বলেছেন বহুত্ববাদী মুশরেক হচ্ছে নাপাক পাক এই অর্থে বলেছেন তার শরীর নাপাক পাক নাই শরীর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গোসল করে থাকে স্বপ্ন দোষ হয়েছে গোসল করেছে তাহলে নাপাক পাক নেই আর শরীর না পাক লেগে নেই পেশা পায়খানাও লেগে নেই তারপর আল্লাহাক বলছেন যে মুশ্রেক নাপাক। পাক কারণ তার অন্তরে শিরকুফুরি ঢুকে আছে যে অন্তরে তৌহিদ আর ইমান হওয়া আবশ্যক ছিল আল্লাহাক বলছেন ওয়াজ তানিব কবলে জুর আ তোমরা বেঁচে থাকো মিথ্যা কথা থেকে মিথ্যা কথা ব্যাপক অর্থ রাখে মিথ্যা কথা দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে হোক দৈনন্দিন জীবনে অথবা মিথ্যা সাক্ষী হোক মিথ্যা সাক্ষী এমনি মিথ্যা কথা বলার চাইতো মারাত্মক আর এমনি মিথ্যা কথা বললেন হয়তো তাতে আপনি কারো ভয়ে অথবা কারো কাছ থেকে কিছু লাভ পাওয়ার জন্য মিথ্যা কথা বললেন মানুষ মিথ্যা কথা এই জন্য বলে হয় কোনো অনিষ্ট থেকে বাঁচতে চাই। যে ক্ষতি হয়ে যায় মিথ্যা কথা বললে অথবা কোনো লাভ করতে চাই অবৈধভাবে সেই জন্য আর মিথ্যা সাক্ষী দিয়ে আপনি অপরের প্রাপ্য নষ্ট করলেন হক নষ্ট করলেন মিথ্যা সাক্ষী দিয়ে দোষীকে নির্দোষী বানিয়ে দিলেন আর নির্দোষী মানুষকে দোষী বানিয়ে দিলেন এইজন্য জন্য মিথ্যা সাক্ষী বড় গুনা বলে নবী করিমসাল্লা মিথ্যা বলাই বড় গুনা আর মিথ্যা সাক্ষীকে সির্কের সাথে সীরকের কাছাকাছি গোনা বলে নবী করিমাল্লাম একটি হাদিসে এ সাথে মিনাল কাবাইর সহিব খারীর হাদিস আল ইসরাক বিল্লাহ আল্লাহর সাথে সিরক করা ও কুকুর আলে দাইন আর মাতা পিতার অবদ্ধ হওয়া মাতা পিতায় কষ্ট দেওয়া ও সা আলা ও শাহাদা সেই সময় নবী কারিম ইসলাস শুয়েছিলেন বসে গেলেন উঠি বসে গিয়ে বললেন সাবদান ও শাহাদা তুজুর মিথ্যা সাক্ষী দেওয়া সাবদান মিথ্যা সাক্ষী দেওয়া থেকে মিথ্যা সাক্ষী দিয়ে আজকাল আর মিথ্যা ওকালতি করি কত লোকের হক যে নষ্ট করা হচ্ছে আল্লাপাকের সামনে প্রত্যেকে জবাবদেহ করতে হবে মিথ্যা কথার অন্তর্ভুক্ত হচ্ছে মিথ্যা লিখাও শুধু কথা বলার নয় মিথ্যা রেপোর্ট দিলেন ডিউটিতে হাজিরা সাইন করলেন কিন্তু ডিউটি নেই ফাঁকি মারলেন মিথ্যা কথার অন্তর্ভুক্ত হচ্ছে বিভিন্ন জিনিসের এক্সপায়ারি ডেট বাড়ানো আজকে এক্সপায়ারি হয়ে গেছে নতুন লেভেল লাগিয়ে দিলেন আরও বাড়িয়ে দিলেন ছয় মাস এক বছর বাড়িয়ে দিলেন মিথ্যা কথার অন্তর্ভুক্ত হচ্ছে যে কোনো রকমের জালিয়াতি জাল পাসপোর্ট জাল ডকুমেন্টস জাল সার্টিফিকেট মিথ্যা কথার অন্তর্ভুক্ত এরকম বহু জিনিস চলে আসবে যেগুলি মিথ্যার মধ্যে সামিল সবগুলি গুনার কাজ কবিরা গুনা আল্লাহ ফখরবুল আলমিন শির থেকে বাঁচতে বলেছেন তার সাথে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যার আচরণ থেকে বাঁচতে বলেছেন আল্লাফক তারপর হনাফা আলিল্লাহ তোমরা আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে যাও গা এরামে কী না বেহ তার সাথে কোন রকমের শির করবে না অমাইশ রেখ বিল্লাহ আর শুনে রাখো যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে কোনো কিছুকে শরিক করে আল্লাহর হক কাউকে দিত আল্লাহর সাথে সির করা মানে শুধু এই না যে আল্লাহ এককে দুই বললো শুধু সত্তাই সিরক না আল্লাহর গুনে সির করলো এইরকম বহু সিরক মুসলিম সমাজেও ছড়িয়ে আছে যারা সির করে তাদের একটা এখানে দৃষ্টান্ত আল্লাপ করেছেন বড় সুন্দর অমাই ইউসেক বি যারা আল্লাহর সাথে সির করে তারা যেন আকাশ থেকে আছাড় খেয়ে পড়ে গেল সির করা মানে আকাশ থেকে আছাড় খেয়ে পড়া ফতা হুত্ত আকাশ থেকে যখন আছাড় খেয়ে পড়লো তখন তাকে পাখিতে ছোঁ নিয়ে গেল পাখি দেখে আমার খাবার পেয়ে গেছি কারণ আকাশ থেকে আছাড় খেতে তো মরে গেছে পাখি তখন ছমরে নিয়ে যায় আউ তাহ বেহির রিহ মাকানিন মকান শাহিক অথবা বাতাসে তাকে উড়িয়ে নিয়ে গেল ফি মাকানিন শাহিক বহু দূরে আর উড়িয়ে নিয়ে গিয়ে নিক্ষেপ করল হয় পাখিতে ছৌ মেরে খেলো আকাশ থেকে আছাড় খাচ্ছে আর নাহলে বাতাসে উড়িয়ে নিয়ে গিয়ে কোথায় যে ফেললো আল্লাহবাজার জন্য ওই রকম হয়ে যায় মুশরেকের অবস্থা যেই ব্যক্তির আকিদায় আমলে কাজে কথাতে শির্ক থাকে কেন তুলনা করলেন এই রকম লোকের সাথে মুশরেককে কেন আল্লাপাক রব্বুল আলমে শুধু একটি কথা বলব সেটা হচ্ছে যে একজন মমিন অর্থাৎ আল্লাহ বিশ্বাসী আল্লাপাকের তহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠাকারী এবং আল্লাহর তৌহিদে বিশ্বাসী মুক্ত মানুষ এত মর্যাদা সম্পন্ন যে সে যেন আকাশে আছে সে যেন আকাশে আছে আর যেমনি একজন তৌহিদ প্রতিষ্ঠাকারী তৌহিদে বিশ্বাসী মমিন সির করে ফেলে তেমন আকাশ থেকে মানে উঁচু মর্যাদা থেকে একেবারে নিম্ন থেকে নিম্ন স্থানে আছাড় খেয়ে পড়ে আর তার পরিণাম হচ্ছে জাহান্নাম আর চিরকালের জাহান্নাম সে ছিল জান্নাতের পথে উচ্চ মর্যাদায় যখন ইমানের অবস্থায় ছিল তৌহিদের অবস্থায় ছিল কিন্তু যেমনি সির করলো আছাড় খেয়ে পড়লো এত উঁচু জায়গা থেকে যে নিম্ন থেকে নিম্ন স্থানে আল্লাহ পাক রব্বুল আলমিন পৌঁছে দিলেন দুনিয়াতেও লাঞ্ছিত অপদস্থ পাকের অভিশপ্ত আর আখেরাতে চিরকালের জাহান্নাম আল্লাহ পাক তারপরে বলেছেন জালিকা এই হচ্ছে তার অবস্থা মুশ্রেকের অবস্থা হচ্ছে এই অমাইয় আজম শাহের আল্লাহ ফাইন রাহমিন তা কলকুলু আর শুনে রাখো যে ব্যক্তি আল্লাহ পাকের নিদর্শন সমূহের সম্মান প্রদর্শন করবে এখানে আল্লাহ শাহের বলেছেন শাহীর রতনের বহু বচন সেইরা মানে হচ্ছে একটি নিদর্শন আর শাহের মানে বহু নিদর্শন আল্লাহ পাকে বহু নিদর্শন রয়েছে নিদর্শন বলতে আল্লাহাক রবুল্লা আলমিনের ওই সব স্থান যে সব স্থানে বিশেষ এবাদত বন্দিগী করা হয় যেমন সাফা মারোয়া আল্লাহাক বলছে ইন্না সাফা আল্লা মারোয়া তামিন শাহরিল্লাহ নিশ্চয়ই সাফা এবং মারোয়া আল্লাহ পাকের শাহরের অন্তর্ভুক্ত স্পষ্ট দিনের নিদর্শনের অন্তর্ভুক্ত মেনা আরাফা মুজদালিফা জামারাই পাথর মারা এগুলি পাকের আল্লাহাকের যেমন হাদিস দ্বারা প্রমাণিত এই রকমই এসব জায়গায় এবাদত বন্দেগী করা আল্লাহাকের স্পষ্ট দিনের নিদর্শন সমূহ তো আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের শাহের এমনকি সলাত আল্লাহ পাকের শাহের প্রকাশ্যে এবাদত আজান আল্লাহ পাকের শাহের আজান একামত সলাত ঈদ ঈদুল আজহা ঈদুল ফিতর যেগুলি স্পষ্ট এবাদত স্পষ্ট দিনের বিধিবিধান এগুলি আল্লাহাকের শায়ের অন্তর্ভুক্ত যারা এসবের তাজিম করবে নামাজের শ্রদ্ধা করবে রোজার শ্রদ্ধা করবে জাকাতের শ্রদ্ধা করবে হজের শ্রদ্ধা করবে সম্মান করবে শ্রদ্ধা সম্মান করে মানে সেগুলি তার ওপর ফরজ থাকলে সে আদায় করবে ফাইন না হিন তাকওয়াল কলুব এটা হচ্ছে অন্তরের আল্লাভীরুতার পরিচয় যদি অন্তরে শ্রদ্ধা সম্মান থাকে তাহলে জানবে যে অন্তরে আল্লাভীরুতা আছে আল্লাহকে তুমি ভয় করো এবং তুমি গোনা থেকে পাপ থেকে বেঁচে থাকার জন্য আগ্রহী আল্লাহাক তারপরে বলছেন লকুম ফিহা মানাফি এলা জাল মোস্তামা তোমাদের জন্য এক নির্দিষ্ট সময় পর্যন্ত এতে উপকারের বিষয় রয়েছে বহু লাভের দিক রয়েছে অর্থাৎ কুরবানির পশুগুলি কুরবানি জবাই হওয়ার আগে পর্যন্ত তোমরা তা থেকে উপকৃত হইতে পারো দুধ দিলে দুধ পান করতে পারো আর এছাড়াও বিভিন্ন যে উপকারিতার দিক রয়েছে সেগুলি করতে পারো যদি বাহনযোগ্য হয় যেমন কুরবানির উঁটের পিঠে চেপে যেতে পারো কোরবানি উঁটের পিঠে গেলে চেপে আর তারপরে গিয়ে মক্কায় জবাই করে দিলেন যারা আরব থেকে বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু নিজের নিজের বাড়ি থেকে নিয়ে আসে আল্লাহ পাক জায়জ করেছেন তা সুম্মা মাহিল্ল হাই ইল বাইতিল আতিক এক নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ এই জন্য বলেছেন যে যেদিন কোরবানির দিন হয়ে যাবে অর্থাৎ দশ এগারো বারো তেরো এই চার দিন কুরবানির দিন তিন দিন নয় চার দিন অনেকে তিন দিন বলে থাকে ভুল বলে থাকে তাতেই জবাই করতে হবে এই পর্যন্ত তোমার মানে লাভ হাসিল করা শেষ অতপর তা জবাই করার স্থান হচ্ছে প্রাচীনতম ঘর সেখানে গিয়ে পশুগুলিকে জবাই করবে তাহলে এখানে কোন কুরবানি বোঝান হাদির কুরবানি বোঝা হয়েছে হজের সাথে সম্পর্কিত কুরবানি বা বেয়েতুল্লার উদ্দেশ্যে বায়তুল্লার কাছে গিয়ে নিয়ে জবাই করব। এমন কুরবানি সম্পর্কে বলা হচ্ছে যে সেগুলিকে জবাই করার স্থান হচ্ছে প্রাচীনতম ঘরের কাছের স্থানগুলি অর্থাৎ হারামের এলাকা এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের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 सकाल साढ़ मणि আবু হোরাই রাদিয়ালাহু আহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা বলেন ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি প্রতিপক্ষকে মোকাবেলায় প্রতিহত করে বস্তুত সে ব্যক্তি প্রকৃত বীর যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে সহি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ ছিয়াত্তর হাতিস নম্বর ৬১১৪।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 জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছেনমাত্র আল্লাহ सम्मानित भामल फिर आलोचनारिह फ आलमीन सुरेश আমি প্রত্যেক জাতিকে তাদের কোরবানির নিয়ম দিয়েছি যত জাতি আল্লাহ ফাকরাবুল আলমিন পাঠিয়েছেন এবং তাদেরকে আসমানি সিলেবাস দিয়েছেন তাদের জন্য আম্বিয়া রসুল পাঠিয়েছেন প্রত্যেক জাতির মধ্যে কুরবানির নিয়ম নীতি ছিল এ কথা ইয়ার স্পষ্ট হয় আর শেষ নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লামের অন্যতেও এই কুর্বানির বিধান রয়েছে লিয়াজকুরসমাল্লাহে যাতে করে তার আল্লাহ ফাকরবুল আলমীর নাম উচ্চারণ করে আলামা মা রাজা কাহমিম বাহি মতিলনাম ওই সব গৃহপালিত পশুর ওপর যা তাদেরকে আমি দান করেছি সেগুলি যখন জবাই করবে আল্লাহর নাম নিয়ে জবাই করবে বিসমেল্লা আল্লাহ আকবার বলে জবাই করবে আল্লাহ ছাড়া অন্যের নাম নেবে না আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির আশা করবে না যেমন আল্লাহ ছাড়া অন্যের নাম নেবে না তেমন আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির আশা করবে না যে এইটা অমুক দেব দেবীর জন্য না আল্লাহর জন্য জবাই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর নাম নিয়ে জবাই হবে তাহলে সেই পশু হালাল হবে ফা ইহুকুম ইহু ওয়াহেদ সুতরাং তোমাদের মাবুদ একমাত্র এক মাবুদ এক উপাস্য একমাত্র এবাদতবন্দির হকদার তিনি এক আল্লাহ ফালাহু আসলে সুতরাং তার সামনে তোমরা আত্মসমর্পণ করো তার বিধান মেনে চলো কবেশ্মের মুখবেতিন হে নাবি তুমি সুসংবাদ দিয়ে দাও বিনিতদেরকে মুখবেতিন যাদের অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে বিনয়ী তাদেরকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ পাকের পক্ষে থেকে সুসংবাদ আখেরাতে জান্নাতের সুসংবাদ কোনো ভয় নেই ভীতি নেই তাদের জন্য আল্লাপাক তাদেরকে সম্মানিত করবেন এই সব সুসংবাদ দিয়ে দেব আল্লাজিন এজাজকির আল এখান থেকে যারা বিনীত মানুষ তাদের কয়েকটি গুণ এখানে উল্লেখ করেছেন আল্লাপাক বলছেন আল্লাজিন এজাজ আল্লাহ বিনীত ওই সব লোকেরা যখন আল্লাপাকের কথা তাদের সামনে আলোচিত হয় আল্লাহর কথা আলোচিত হয় এটা ব্যাপক কথা আল্লাপাকের কোরআনে করিমের কথা তাদের সামনে পেশ করা হয় যেমন দার্সে কোরআন হচ্ছে তাফসিরে কোরআন হচ্ছে রসুল্লা সাল্লামের হাদিসের কথা আলোচনা করা হয় আল্লাহ পাক রবুল্লা আলমের গোনাবলির কথা আলোচনা করা হয় আল্লাহ পা রাজগার করা হয় সালাত আদায় করা হয় হরজি কি রাজগকার হোক যেমন সালাত অথবা সন্নত মুস্তাহ জি কি রাজগার হোক আল্লাহ পাকের জি সুভাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইকবালাহতাহ বি্লা আল্লাহর কথা এক কথায় যখন আলোচিত হয় যে কোনো ভাবে হোক না কেন ওয়াজেল কলুব তখন তাদের অন্তরের পরিবর্তন ঘটে কেমন ওয়াজেলাত কলু বহম তাদের অন্তর কেঁপে উঠে তাহলে নামাজ পড়লেন আর অন্তরে কোনো পরিবর্তন নেই কোরআন কারিমে তফসির শুনছেন আর অন্তর সেই রকমই শক্ত আছে যা তফসির শোনার আগে ছিল তাহলে আপনার মধ্যে কিন্তু আছে আপনার সংশোধনের প্রয়োজন আছে রসুলের হাদিস শুনছেন কিন্তু বেপরোয়া হয়ে বেখেয়াল হয়ে কোনো পরিবর্তন নেই দিনের কথা ওয়াজ শুনছেন উপদেশ শুনছেন কোনো পরিবর্তন নেই তাহলে আপনার সংশোধনের প্রয়োজন আছে অন্তর পাথরের মতো হয়ে গেছে আর আপনি বিনীতদের অন্তর্ভুক্ত নন বিনীতদের একটি গুণ হচ্ছে যে আল্লাহর কথা স্মরণ করানো হলে। আল্লাহর দিনের কথা স্মরণ করানো হলে তাদের অন্তর কেঁপে উঠে আল্লাহর ভয়ে অসাবিনা আলামা আসাব আর তাদের আর একটি গুণ হচ্ছে যে তাদের ওপর বিপদ আপদ আসলে তারা তাতে ধৈর্য ধারণ করে হাহুতাশ করে না পেরেশান হয়ে যায় না টেনশন তাদের হয় না যা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুল্লে হাল বলে যেন সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ এর সাথে বড় বিপদ থেকে বসিয়েছেন আল্লাহ তো আমাকে রেখেছেন কাউকে তো আল্লাহ নিয়েছেন আল্লাহ আমাকে অনেক সময় দিয়েছেন ইত্যাদি ধৈর্য ধারণ করে এটা একমাত্র মমিন হাসিল করে যারা বিনীত মুকিমিস ইসাল্লাহ এবং তারা নামাজ কায়েম করে বিনীত তারাই যারা নামাজ সলাৎ কায়েমকারী তাহলে বেনামাজি আধা নামাজি চার অক্ত পড়ে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ফুল এইরকম লোক বিনীত নয় অমিম্মা রা জাক আর যা তাদেরকে আমি দান করেছি তা থেকে তারা ব্যয় করি ব্যয় করা দুই দেওয়া ফরজ ব্যয় আর একটা হচ্ছে যেসব দায়িত্ব আপনার ওপর রয়েছে ক্ষেত্রে ব্যয়বহনের ক্ষেত্রে যে দায়িত্ব রয়েছে ফরোজ দায়িত্ব সেটাও মধ্যে সামিল যেমন বৃদ্ধ বাপমা থাকলে অসহায় থাকলে অভাবী থাকলে তাদের খরচ আপনার ফরজ আপনার স্ত্রী ছেলে মেয়েদের খরচ ব্যায়ুবহন করা আপনার ফরজ এইরকমই আপনজন বিধবা আপনার মা খালা ফুফু এরকম বিধবাহে আছে যাদের দেখাশোনার আপনার ছাড়া আর নিকটের কেউ নেই তাহলে আপনার ব্যায় বহন ফরজ সবগুলি এতে সামিল আল্লাহ পাক রাবুল্লা আলম তারপরে বলছেন অলবুদনা জায় আল্লাহ আলাকুম্মিন শাহরিল্লাহ সেগুলিকে আমি আল্লাপাকের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি তাহলে কোরবানির পশু আল্লাহ পাকের। শাহের মানে নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত লকু ফিহা খের এতে তোমাদের জন্য বড়ো কল্যাণ রয়েছে ইহকাল পরকাল কল্যাণ রয়েছে ফজকুরুসাল্লাহ আল ইহা সওয়া সুতরাং আল্লাহর নাম তোমরা স্মরণ করবে এই সব কোরবানির পশুর ওপর বিশেষ করে এখানে উটের কুরবানির কথা বলা হয়েছে কারণ আরবদের মধ্যে উটের সংখ্যা বেশি তারা উঁটের কুরবানি বেশি করে তাই উঁটের কথা এখানে বলা হয়েছে আর উটের কুরবানির নিয়মের কথাও বলা হয়েছে একটু ভিন্ন নিয়মে জবাই করা হয় উঁটকে गरु छागल मत नये फाज्ला आलिहा सूतरा तुम आल्लर नाम यूरबान उंटर ओपर स्मरण करो मैंने बिस्मिल्ला आल्लाह अकबर जबई करो सावाफा दाँडान सारीब्ध अवस्था सारिबद्ध कर दाड़ानो अवस्था अर्थात उंट दाड़िए थे से अवस्थाई उंट के कुरबानी कर जबई कर उंट के फेले दिए गल जबईरा बर उड़िए थे और उठर पा একটি বাধা থাকে যাতে করে পালাতে না পারে আর ছোরা এইভাবে ঢুকানো হয় যেটাকে নাহার বলা হয় ফসল লে রব্যে কাওয়া নাহার নাহার এই স্থানটিকে নাহার বলা হয় এই জায়গায় উঁটের আপনার অস্ত্র ঢুকানো ছোরা ঢুকানো এটাকে নাহার বলা হয় নাহার আর জবাই বলা হয় কোনো পশুকে শুইয়ে দিয়ে ফেলে দিয়ে জবাই করাকে জবাহ বলা হয় এটাই হচ্ছে সোনাত উঁটের জবাইয়ের ক্ষেত্রে ফায়দাওয়াজাবাদ জনুবহা যখন সেই উঁট পড়ে যাবে যখন জবাই করে দিলেন দাঁড় করে তারপরে পড়ে গেল ফাঁকুলু মিনহা আর পড়ে যাওয়ার পরে শেষ হয়ে যাবে মরে যাবে এখনো বেঁচে আছে নড়াচড়া করছে সেই সময় গোস্ত কাটা শুরু করবে না সে সময় চামড়া ছড়ানো শুরু করবে না আল্লাপাক নিষেধ করেছে এই ভুলটা অনেকে কোরবানির সময় বা গরু ছাগল জবাইয়ের ক্ষেত্রে করে থাকে যেটা জায়োজ নয় ফজকুরসমাল্লাহ আলীহা আল্লাহাক বুলান বলছেন ফাঁকুল উমিনহা যখন সে উঠ পড়ে যাবে ফাঁকুল মিনহা তা থেকে তোমরা খাও নিজেরা খাও ওয়াত এমল কান মার আর তোমরা এমন ব্যক্তিকেও খাও যারা নিজে পরিতৃপ্ত চাইতে আসবে না অভাবী থাকলো চাইতে আসবে না বা আত্মীয় স্বজন বন্ধু ওরা কখনো তোমার কাছে গোস্ত চাইতে আসবে না তাদেরকে খাওয়াও এদেরকে বোঝানো হয়েছে ওয়াল মওতার আর যারা তোমাদের সামনে যাচা করতে আসে চলে আসে যে কোরবানির গোস্ত দেন চাইতে চলে আসে তাহলে ভিক্ষুককেও খাও অভাবী যারা তাদেরকেও খাও আর যারা অভাবী নয় অথ অভাবী কিন্তু চাই না তাদেরকেও খাও এ আয়াত প্রমাণ করে যে তিন শ্রেণীর মানুষকে কোরবানির গোস্ত খাওয়ানো সুন্নত নিজেরা খাবে আর আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে বন্ধু বান্ধবকে খাওয়াবে আর গরিব অভাবীদেরকেও খাওয়াবে যারা যাচ্ছা করে ভিক্ষুক তাদেরকেও দেবে কাজা আলিকা সাক্ষর না হালকুম এইভাবে আমি এই কোরবানির পশুকে তোমাদের অনুগত করে দিচ্ছি লাল্লা কুমতা করুন যাতে করে তোমরা শুক্রিয়া দেয় করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন এইভাবে যদি উঠের মতো বড় পশুকে মানুষের অধীনে না করে দিতেন তাহলে কখনো না। নেওয়া সম্ভব হতো না জবাই করা সম্ভব হতো না আল্লাপাক তারপরে আল্লাহ লহু মহাওয়ালা লহু তাহাদিন কোরবানি করে আল্লাহ পাকে সন্তোষের উদ্দেশ্য করবি কারণ আল্লাপাকের কাছে কোরবানির গোস্তও পৌঁছে না আর তার রক্তও পৌঁছে না বরং আল্লাপাকের কাছে তোমাদের পক্ষ থেকে তার ভয় ভীতি কতটা তোমাদের অন্তর আছে এটা পৌঁছে সেটা পাক দেখেন তোমাদের অন্তর দেখেন এইভাবেই তোমাদের জন্য এই কুরবানির পশুকে অনুগত করে দিয়েছেন লিতকাব্বর উল্লাহ আলা মাহাদুম আল্লাহ যে তোমাদেরকে সঠিক পদ দেখেছেন এর ওপর যাতে করে আল্লাপাকের মহত্ব ঘোষণা করো অবশ্য ইল মোহসেন হে নবী সৎকর্মশীলদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও দুনিয়া এবং আখেরাতের কল্যাণের আল্লাহ ফখরাবুল আলমিন নবী সাল্লাসাল্লাম বলেছেন ইন আল্লাহ আল্লাহ আনজোর এলা সোয়ারে তোমাদের রূপ চেহার আল্লাহ দেখেন না কে কত সুন্দর ওলা কি আনজর এলা কলুবে আমাল তোমাদের অন্তর হৃদয় দেখেন এবং তোমাদের হৃদয় এ ভালো আছে তাহলে আমল ভালো হবে কর্ম ভালো হবে কর্ম দেখেন আল্লাহ তাহলে দুটো দেখেন শুধু অন্তর দেখেন না কারণ এক শ্রেণীর বেদিনটা রয়েছে বেনামাজি বেদিন পাপ করে আর বলে যে আমার অন্তর সাপ আমার অন্তরটা ভালো আপনার অন্তর ভালো হলে তার বহি প্রকাশ ঘটে বহি প্রকাশ হচ্ছে পাঁচক সালাদ বহি প্রকাশ হচ্ছে মানুষের উপকার করা বহি প্রকাশ হচ্ছে মানুষকে নিজের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখা কারো ক্ষতি না করা আল্লাহ আমানু নিশ্চয়ই আল্লাহ পাক মমিনদের পক্ষ থেকে প্রতিরক্ষা করেন ডিফেন্স করেন আল্লাহ ফাকরুল্লা আলম এটা সুসংবাদ জন্য মমিন সত্যিকার অর্থে যদি মমিন হইতে পারে ইমানদার হতে পারে তাহলে আল্লাহ পাক রব্ল আলমিন যে কোন অনিষ্ট থেকে মমিনকে রক্ষা করার জন্য প্রতিরক্ষার ব্যবস্থা করে অনিষ্টকে প্রতিহত করেন সে অন্য কোন মানুষ দ্বারা সে অনিষ্ট হোক অথবা জিন দ্বারা হোক অথবা কোনো কীটপতঙ্গ দ্বারা হোক অন্য কোন শত্রু দ্বারা হোক আল্লাহ পাক রাব্বুল আলমিন মমিনের রক্ষা করেন ইন্না আলাহকুল্লাহ খোয়ানিন কফুর নিশ্চয় আল্লাহ পাক রবুল্লা আলমিন প্রত্যেক খেয়ানতকারী বিশ্বাসঘাতক আর অকৃতজ্ঞকে ভালোবাসেন না মহান আল্লাহ তারপরে এরশাদ করেছেন ওজেন আলিল্লা ইউকাতজলিমো এই আয়াত সম্পর্কে তাফসির কার্গণ বলেছেন যে আল্লাহর রাস্তায় জেহাদের ক্ষেত্রে কোরআনে করিমের এই প্রথম আয়াত যা নাজেল হয়েছে এতে অনুমতি দেওয়া হয়েছে ফরজ করা হয়নি অনুমতি দেওয়া হয়েছে জেহাদের বিভিন্ন স্তর ছিল আয়াত নাজিল হওয়ার ক্ষেত্রে তার প্রথম স্তর ছিল অনুমতি এবং কোন ক্ষেত্রে অনুমতি যদি নির্যাতিত তোমরা তোমাদের উপর জুল মত্যাচার হয় তাহলে শরীয়তে যে জেহাদের কথা বলেছেন এর শাব্দিক অর্থ প্রথম জানা উচিত জেহাদ মানে প্রচেষ্টা চালানো সব রকমের প্রচেষ্টা চালানো সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ভালোকে মানুষের মধ্যে প্রচার করার জন্য আর মন্দকে নির্মূল করার জন্য পাপ যেন অন্যায় যেন মাথা ছাড়া না দেয় আর ন্যায়নীতি যেন মাথা উঠিয়ে থাকে এটা প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে আল্লাফাকবুল আলমিনের রাস্তায় জিহাদ মানে মেহনত করা পরিশ্রম করা প্রচেষ্টা চালানো এই প্রচেষ্টা সব স্তরে রয়েছে এই আয়াতের বিস্তারিত তফসির আমরা পরে আবার করব করবো আল্লাহফাকর্বুল আলমিন যেন আমাদেরকে সঠিক কথা বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ ফাক আমাদের গুণাখাতা যেন মাফ করেন আর দিনের খেদমতের জন্য আল্লাহর সত্য দিনকে প্রচার করার জন্য আমাদের যথাযথ মেহনতের প্রচেষ্টা চালানোর জন্য তৌফিক দান করেন উত্তম পন্থায় ওসল আলী ও শু ফ রে শে মুফ তো রবল হোলো হোল হি মুফ তুল্লা রে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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যতে অভ্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন বিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সোনা কাল রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 দেখুন গাইডেন্স প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে ন বাংলাদেশে বাংলা